কোরাইশের লোকেরা ওই মহিলার যাতে হাত না কাটা হয় এব আলিহাস্লামের নিকট সুপারিশ করতে চাইল কিন্তু কে সুপারিশ করবে সুপারিশ করার ব্যাপারে কেউই সাহস পেল না অবশেষে তারা রাসুল সাল্ল আলিহাল্লামের প্রিয় ব্যক্তি ওসামা বিন জায়দ রাহ তালুকে পাঠানোর সংকল্প করল ওসামা বিন জায়দ রি আল্লাহ তালাহু সুপারিশ করতে গেলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ বিচারটা যদি একটু হালকা করা হতো এই কথা শোনার সাথে সাথেই রাসুল সাল্লিমের চেহারা তিনি আল্লাহ অতপুর আলহ্লাম সকল মানুষকে ডেকে সমবেত করলেন এবং তাদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন তিনি বললেন ক্ষমা করে দেয়া হতো আর যখন কোনো দরিদ্র ব্যক্তি চুরি করত তখন তাকে শাস্তি দেয়া হতো তারপর তিনি বললেন অলিফা শুধু বংশের মহিলা নয় আজকে যদি আদালতের বাস্তব চিত্র এটাই হলো ইসলামের ন্যায় পরায়ণতা ধনী গরিব সকলের জন্য একই ফেসালা ধনী সকলের জন্য একই বিধান আল্লাহর বিধানের ক্ষেত্রে কোন ধরনের সুপারিশ গ্রহণযোগ্য নয়